হাজার ভাই আল্লাহ দিয়া হাম ইনামা জিস তর নাম ইনামি আল্লাহ भी है এস নমত কী করারত কিতী হমানত জিনা হক হ্যাঁ তো চলে যাবে পঁচ যাবে আমা জরুরি হিসেয়ে এক নহমত ভা কি আমি কি দিন আল্লাহ কাজ অল है اور یہ سب ہے ہے ہے ہے ہے ہے کا کی کی حیات کوئی ایک সবকে سے পানি সবকে হাজ کو জিয়া হিনা তালা اور হব سے ہر کوئی দূসরা রাস্তা নই بنے گا احمد و মরিয়াবেন বেদিনে হর মুরাদাম বনেগা আহমদা এমনি ভাবে সাথে সাথে এক আমারত দিচ্ছেন আল্লাহ আর আমার হাতের হলো যে আমার তার পাওড়া দারের কাছে যে আমার কাছে পৌঁছায় দিতে হয় দিনের কাজ আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছে শকনও করা দরকার আর এর সাথে সাথে এ আমানত মানুষের কাছে পৌঁছাওয়া মানুষের কাছে পৌঁছাই দেওয়া দরকার যার এ আমানত তার দিতে হবে যেমন আসমান থেকে আল্লাহ তারা বৃষ্টি বর্ষণ করেন এই পানির মধ্যে সব জিনিসের হায়াত ভাবে আল্লাহ তারা দিনের মধ্যেও সব জিনিস সব মানুষের জন্য মানুষের জন্য কামিয়াবির রাস্তা দিন দিনের উপরে জিন্দগি আসবে তো মানুষ দুনিয়াতে কামিয়াব হয়ে দেবে আস্থাতে কামিয়াব হয়ে যাবে আর দিন ছাড়া কোনো রাস্তা নাই কামিয়াব হওয়ার পানি ছাড়া যেরকম দুনিয়াতে কোনো জিনিসই বাঁচে না দিন ছাড়া কোনো জিনিস বাঁচবে না কেউ বাঁচবে ধ্বংস হবে আর পানি যেরকম সব জিনিসের জন্য হায়াতের এবং সব জিনিসের বাঁচার উপায় ঠিক এরকম ভাবে দিন ও সব মানুষের বাঁচার উপায় তো যখন এই দিন জিন্দিগিতে আসবে তোর জিন্দিগিতে কামিয়াবি আসবে তো এই দিন মানুষের কাছে পৌঁছাইতে হবে আল্লাহ আমাদেরকে দিন হবে যাতে সবাই এই দিনের দ্বারা তাদের জিন্দগিকে কামিয়াব বানাইতে আল্লাহ সামনে মিসালকে তোর পরীক্ষা দিন কি আদমিকে তিন ভাই হিন ভাই হব মাননে লাগা তো ভাইয়া ভাই মে देख रहे हो যা রা হা আনা নই তুমি খুলাস ভাই খিদম কর সকা হ্যাঁ তো মে আপ হব আপনার হে মে জগা দূসরি হুসরে ভাই সে পুছা তুম মে কে মদ কর সকে কঠন ঘড়ি মে দূসরে ভাই ইনতার হেগা তো নহলাউা কফনাউা দফনাউ কবর তো পৌঁছ যাউা আপা জিক্রা করতে রা ই মে হো তীসরে ভাই সে পুজা কি তুম क्या करोगे ইতাল জন্নত মে পৌঁছন তো মেলা জন্নত পথ দৌ তিন ভাই উর্মে মিসাল কন্ত পহলা ভাই আদমি কাজ হায় সালা হা মালিকা নেই দূসরে কে মিল চলে যায় মাল আসবাব দূসরা ভাই है उसके রস আপ রেজা আক্রেবা হিসেবে তৈরি জনমা দিন হ্যা দিন কবি নই ছোড়ে গা ই তো মে কে রাকে দিন বড় নয়মত্লা তালাকে খুশ মিসার সম্জাই তফশি से সাহাবিনে পুরী হজুর স্লাম সুনি আর কি পুরী নজমে উতারা নজম বনা পড়তে বহুত হতে বহুত মু মিশালকে সিনে রে গা বাকি চিজা সাথ নী মহর হজুর রকম তারপর সাহাবাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাইলেন উদাহরণটা ছিল এরকম যে হুজুর সাল্লিম বললেন যে একজন লোক তার তিন ভাই তো ওই লোকটা মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেল এই সময় সে তার ভাইকে ডাকলো এক ভাইকে জিজ্ঞাসা করলো দেখতেছো আমার অবস্থা আমি মৃত্যু মুখে পূজিত হইতেছি এরকম কঠিন অবস্থায় তুমি আমার কি খেদমত করতে পারো কি সাহায্য করতে পারো তো বলল যে যতক্ষণ আপনার হায়াত আছে যতক্ষণ আপনি জীবিত আছেন ততক্ষণ আমি আপনার সঙ্গে আসি আর যখন আপনার মৃত্যু হয়ে যাবে তো আমি অন্যত চলে যাব অন্যের কাছে চলে যাব দ্বিতীয় ভাইকে জিজ্ঞাসা করলো যে তুমি কি করতে পারো সে ভাই বললো যে আপনারা যখন মৃত্যু হয়ে যাবে তা আপনাকে গোসল দিবো কাফন করাইব কবরস্থান পর্যন্ত নিয়ে যাব সেখানে আপনাকে দাপন করবো তারপরে আসব তৃতীয় ভাই তাকে জিজ্ঞাসা করো তুমি কি করতে পারো সে বললো যে আমি আপনার সঙ্গে কবরে থাকব যখন অন্যান্যরা সবাই ফিরে আসবে আমি আপনার সঙ্গে কবরে থাকবো যতক্ষণ জীবিত আছেন আপনার সঙ্গে আসি যতক্ষণ কবরে যাবেন কবরে আপনার সঙ্গে থাকবো এবং হাসুরের ময়দানে যখন আপনি উঠবেন তো আপনার সঙ্গে থাকব যতক্ষণ আপনার আপনি জানেন যে না পৌঁছছেন ততক্ষণ আমি আপনার সঙ্গে আসি এরপরে হুজুর সাল্লাহ এই উদাহরণটাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন বলেন যে প্রথম ভাই যে সে হল তার মাল তার জায়গা জমিন তার সম্পদ এগুলি হলো প্রথমিত আছে মালিক হয়ে যাবে দ্বিতীয় ভাই বলে সে হলো মানুষের আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেলে তার গোসর দেয় তারা তাকে কাপন দেয় তাকে কবর পর্যন্ত পৌঁছায় সেখানে কবরে দাপন করে তারপরে তারা ফিরে আসে তার দিন দিন তার সঙ্গে কবরে থাকবে ঠাসরে থাকবে যেন যে পৌঁছা পর্যন্ত তার সঙ্গে দিন থাকবে সেজন্য বলেন যে ভাই সবচেয়ে উপকারী তিন নম্বর খাই দিনই হইল আল্লাহ তালা সবসে সে পুছা তুমি তিনো ভাই হাল দেখা তো বলাও কনসা ভাই জা কারণ ওই তীসরা ভাই বা ভাইকে তো খাস খিদমত হইল তো হ্যাঁ তীসরা ভাই তিন হ্যাঁ এ আসল আদমি কাজ হিসেয়ে মেরে দুস্তা হীন দিয়ে আমার আসলি মায়া হাউস দিন আল্লাহকে নামত সমা করা করি হব তো আদা হতো কোকি হাম কমজোর পদা কি হক পড়া হ্যাঁ হরশানদান হ্যাঁ কতরদানিস বসে জিম্মু আগে নতীজা আল্লাহ তালা হাত اور কর জাহির ফার্মে এসলে হক অদা করিমত কাজ শিহনতর আমার অন্দর আবে দিন কীনতো দিন পর আমল কনে আমার অন্দর ইতামত আবে মেহনত হই তো ফির হিনতী করে কিন্তু তরফী কাজ বড় জরিয়া ইয়ে মেহনতর দিন কাজ অমল পাবন বনানা পদা করলিম সাহায্যকে জিজ্ঞাসা করলেছে আচ্ছা এই তিন ভাইয়ের মধ্যে কোন ভাই সবচেয়ে বেশি উপকারী হলো সবচেয়ে বেশি কাজের হইলো সাহা বলেন যে তিন নম্বর ভাই তো বেশি উপকারী হলো বেশি কাজের হলো। বাকি দুইজন তো সঙ্গ ছেড়ে দিল একজন তো মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার থেকে জুদা হয়ে গেলো দ্বিতীয় জন তো কবর পর্যন্ত তার থেকে জুদা হয়ে গেল। আর তৃতীয় জন তার সঙ্গে থাকলো এই সবচেয়ে বেশি খেদমত এবং এই সবচেয়ে বেশি উপকারী প্রমাণিত হল হুজুর বললেন যে বস এই তিন নম্বর ভাই এই হইল তার দিন যে দিন তার সঙ্গে থাকবে দুনিয়াতেও থাকবে কবরে থাকবে আশেতে থাকবে চৌজন্য তাকে পৌঁছাবে তো দিন এই জন্য সবচেয়ে বড় আল্লাহ পাকের নামত মার আত্মীয় স্বদানে আল্লাহ তার কিন্তু দিন হলো সবচেয়ে বড় নেমত সেই জন্য এত বড় নিয়ামত যে আল্লাহ তারা দিচ্ছেন আর এর উপরে হওয়া চাই এর উপরে আমি জমে থাকি মার উপরে থাকি আর এই দিন এত বড় নিয়ামত যে আল্লাহ তারা দিলেন এটার হক ও আদায় করা যে ভাই আল্লাহ তালার নিয়ম আল্লাহ দিন আল্লাহ তালার হক মানুষ বড় কমজোর দুর্বল মানুষ কি করে আদায় মানুষের দ্বারা তো এই হক করা সম্ভব নয় সেই বলেন যে মানুষ চেষ্টাই করবে মানুষ চেষ্টাই করবে হক আদায় করার চেষ্টার মধ্যে লেগে থাকবে আল্লাহ তারা বান্দার সব ছোট ছোট জিনিসকে বড় মূল্য দেন আল্লাহ তারা বান্দা চেষ্টাই করতে সে পুরা করতে পারেন এই চেষ্টারও আল্লাহ তারা বড় মূল্য দিবেন সেই জন্য ভাই দিনের কাম আল্লাহ তারা দিচ্ছেন এটা আল্লাহ আব্বাকে তরফ থেকে আমানত এবং দিন দিচ্ছে আল্লাহ আব্বা কোন আমানতকে আদায় করতে হবে হককে আদায় করতে হবে এই হকাটাই জন্য আমাকে চেষ্টা মেহনতের মধ্যে লেগে থাকতে হবে যখন মানুষ এই চেষ্টা মেহনতের মধ্যে লেগে থাকে সেই মেহনত চেষ্টাই তাকে উন্নতির দিকে নিয়ে যায় তার উন্নতি হয় আর যখন সে চেষ্টা মেহনতি করে না তখন এটা নষ্ট হয়ে যায় হাত হয়ে যায় মানুষের চেষ্টাই মানুষকে হক আদায় করার চেষ্টা করতে থাকবে তো আল্লাহ তাকে উন্নতি দেবেন এই রাস্তাগুলো সেই জন্য ভাই যে আল্লাহ বহুত বড় আদায় করতে হবে এবং হক তো আদায় করা সম্ভব নয় আবার দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালা বলছেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করছে কিন্তু এই হককে আদায় করার জন্য চেষ্টা করতে থাকবো আল্লাহ তালা এটার বড় মূল্য দিবেন চেষ্টা জরা উন্নতি হয়ে যা আল্লাহ তালাশামত পি কাজ নব কিয়া কামে পাবন্দাও হোট ছাট কী জগা নই কবি করে কবি না করে কবি কবি না হোট ছাট কী জগা নই কোনো পাবন করো तुम रहो। बाद पर चलेंगे, देख चलेंगे। आप जो है आपको अपने लिए রোজানা সালে जरिया পাবন্দী और কাজ বনেগি बाद में आने বাদ के लिए দেখবা তো খেয়ার কী লোক আপনি খেয়াল দেখা করেন খুশ से भी জিস मिलती है दूसरों को और তকে জ খেয়ের দূসতি হমল মসলসল আদমি আল্লাহাম মাতাল রসো সাহেম মিল কমা आप उसके দিয়া हो পাবাই পাবন হুকম হস্তক ইম কমা ও মেরন দা বমন আপনি পাবেন যাই বাস হুকম দিয়া হতে হরি আয় সুর সুরহ আয়ত সূর্য হুদা পতর বুড়া করি হুকম মিল কী জুকম দিয়ে গিয়া হল্লাহ তালা কথা ফার্মে কি বনে হ্যাঁ মদ পর্যন্ত ঠিক থাকা যে হুকুম দেওয়া হয়েছে সে হুকুমের উপরে মজবুত হয়ে থাকা এবং এটার উপরে ঠিক থাকা এটা থেকে কোন সময় না সরা এটা দাবি তো আল্লাহ তারা রবিদের কাছ থেকেও চাইছে রবি দাবি করছে যে আপনাদেরকে যেটা দেওয়া হলো যে দিন দেওয়া হলো এটার উপরে আপনি জমে থাকবেন কোনো সময় এটা থেকে হঠবেন না এবং হুজুর সালি সাল্লাম সাহাবাদেরকে যে তোমরাও এটার উপরে ইস্তেফামত এবং সঙ্গে থাকো কোনো সময় ছেড়ে দিলাম কোনো সময় করলাম এটারও পরবর্তী লোকেরা বলে তারা তোমাদের অনুসরণ করবে তোমাদেরকে দেখবে তোমাদেরকে তোমাদের ভালো আমলকে দেখে দেখে তারাও তোমাদের মত তোমাদের অনুসরণ করবে এই জন্য মেনে বলতাম দোষটা বলেন যে থেকে হঠবেন না এবং আপনার উপরে যারা ইমান আনছে তারাও যেন এই হুকুমের উপরে জমে থাকে দিনের উপরে জমে থাকে দিনের উপরে হবে কোন সময় এটা থেকে হঠাৎ কোন সুযোগ নাই যখন আমরা এটার উপরে পরবর্তী লোকেরা দেখি তারা বলে ঠিক এরকম ভাবে যখন আগে বালারা ইস্তেকামতের সঙ্গে মজবুতির সঙ্গে তার দিনের উপরে জমে থাকে তো তাদের অনুসারীরাও বলে যে তাদের পিছনে যারা আসে তারাও ওই দিনের উপরে মজবুতি হাসিল করে তাহার জমে থাক আর কেন এই যে পরবর্তী লোকরা তোমাদেরকে দেখে দেখে তোমাদের অনুসরণ করবে তারাও এটার উপরে জমবে আমাদেরকে আগে লাগিয়েছেন এই কাজের বহু লোক এখন এই কাজে লাগতে পারেনি রানাই আমরা শুনতেছি তো আমাদের কাজে লাগিয়েছে তা আমাদের জিম্মাদারি এটাই হবে যে আমরা এই কাজের উপরে মজবুত হয়ে যাই এবং এই মজবুতির সঙ্গে এই কাজকে করি কখনো ছেড়ে দিলাম কখনো করলাম এরকম না হয় বরং সব সময় নিয়মিত আমি করতেছি তো এটা আমাদের জন্য সাহাবাদেরকে হুজুর রকম সদ যে তোমরা আগে লাগছো তোমরা আগে নবীর সোহবত কে তোমরা পাইছো তোমাদের পরবর্তী লোকেরা নবীকে দেখবেও না তোমাদের যদি মজবুত লোকেরা আয়াতেন যে সুরায় হুদের এই আয়াত আমাকে পুরা বানিয়ে আমাকে বার্ধূত কে পৌঁছায় এটা এত কঠিন হুকুম যেমন বলা হয়েছে তেমন আপনি ওইটার উপরে জমে থাকবেন এটা বহুত কঠিন জিনিস রসুল্লাহ সাল্লাহ সব বলতেন যে আমাকে বুড়া বানায় সুর কে হুক বড় হুকম হ্যাঁ আসান পুরি জিন্দি গুজরি সাহাবি আহমে ফেস आपके आपके लिए में राहत थी नहीं। थे आपको। आपके कैसे हैं, রাহতো চাপ গুজর জিন্দি রাহতী কামে মেহনতো দিন পরানা ও দিন পর দিন সব কমি কে সাথে মেহনত হই খা পিলে সব মালিক ফরমাতে মে রসুল সাহম দেখা কে পেট পর পথর বাঁধে হুয়ে আসামি সব পাঁচ কুরান পড়া রেকর সুরানি দেখে পথর বন্ধে হুয়া খানা হ্যাঁ কাম সাই রোজে হতে থেসল রোজে রে চলে যাওয়াকে রোজা মাফুফ করতে রোজা নেতারিজো রাস্তে মেহনতার পাবন্দীত পাবি করেন আজকে তা পাবতকে মত পি কর হজ শরীর বেমা তো হলেকু কত কি জিত তুমি তাহলে তো আপনাদের লজিম কর লো অমল হতন তাকত্লা জনতে উপর কাম কর তো লজম কর লো অ তা আমাকে বৃদ্ধ বানিয়ে দিচ্ছে মানে কথা বলে যে আয়াতের হুকুম করা হয়েছে এটার উপরে হয়ে যান পাবন্দির সঙ্গে চলেন কখনো করবেন কখনো করবেন না এরকম নয় বলে হুকুমের উপরে যা আল্লাহ সাল পক্ষ থেকে তাকে হুকুম করা এটার পাবন্দী করছেন তিনি অথচ আসবাস ছিল না তখন আসবাস কম ছিল খাওয়া দাওয়া তখন ছিল না আর দানু বলেন যে আমি রসুল্লাহ দেখছি যে হুজুরে না খাওয়ার কারণে পেটে পাথর বাঁধা অবস্থায় মসজিদে আসহাবে হুকুম যে আপনি দিন মানুষকে দেন কোরআন শিখান ওই কাজের মধ্যে লিপ্ত আছে রসুল্লাহমের এরকম সাহাবারা বর্ণনা করেছেন যে যে রসুল্লাহ আসালামের জিম্মারি জিম্মারি পাওয়ার পরে তারপরে আরামের সময় মশগুল আছেন যাদেরকে রসুল্লাহ অবস্থা যে বর্ণনা করছেন যে যখন রোজা রাখছেন তো রোজা রাখতেই আসেন মনে হয় নাই যে কখনো উনি রোজা ছাড়বেন আবার যখন রোজা ছাড়তেছেন তো ছাড়তেই আসেন নামাজ ঘটতেছেন তো এটাকে নামাজ যে কোন হালতে তাকে দিনের যে কোন হালতে দেখতে চাইবে তো তুমি তাকে ওই মধ্যে দেখতে পাইবে রসুল্লাহ সাল আলী সাল্লাম সঙ্গে এই কাজের উপরে এই দিনের উপরে দিনের মেহনতের উপরে এর সঙ্গে চলছে এবং শাহ ভারতী সাল বলছেন শাহকে আরে কুমিমা চুথি কোন তোমাদের জিম্মায় হইল তোমাদের জন্য জরুরি হইলো যেটুকু তোমার শক্তি আছে এই শক্তি সামর্থ্য অনুসারে তোমার উপরে এই দিনের উপরে চলার দিনের কাজ করা এটা তোমার জন্য তুমি তোমার উপরে লাজিম করে নাও জরুরি করে নাও যে আমার শক্তি অনুসারে আমি করতেই থাকি তো প্রত্যেকে যতখানি তার শক্তি আছে অতখানি সে করবে শাহপাড়াই তাদের শক্তি অনুসারে করছে রসুল্লাহাম শক্তি অনুসারে যতখানি পাচ্ছেন ওর মধ্যে রকম কমি করেন শক্তি থাকা সত্ত্বেও করবে না এটার অনুমতি শক্তি যার যতখানি আল্লাহ তারা তাকে শক্তি দিছেন ততখানি সে করবে এটা তার নিজের জন্য সে জরুরি করে করে। দেবে বলেন যে এই দিনের কাজের উপরে দিনের উপরে ইচ্ছে কামত এবং পাবন্দ সবসময় এটাকে করতে থাকা এবং সর্বদা এটার উপরে চলতে থাকা জমে থাকা মজবুত থাকা এটার শাহাম ইনকা মিজাজ ইনে আপন্দ ববু বকর রাজি হর সফর মে হর আমল মেতা করতে হর চিজ মে বুঝল হরস কদম পরামতকে আখির তক ামতকে বগর তরি নই আদমি এমা বল্ক মজমা ইতকামতকে সহ এখামত কি পেদা হমল ভারমল কসর এদমি সফত পলতল পর আদমি অট যা তো গল্প শফত প ঝুট বোলতে বোলতে আদমি ঝুঁটা হয়ে যায় চোরে করতে করতে চোর চোরে কেমল চোর বানা ঝুঠ বোলা বানা এসে সচ বোলতে বোলতে সচ্চা জিক্রাকা তো অমল সে আসর পেদা হো আসর অ শিকা করতে হ্যাঁ বাহার হাত পা শে জর যায় আদমি তো অমল তো খতমা সফতানি ঝুঁক কি শফত পথে সি হার সফত পেদা হুই হো সায় নি সুর উনি নমাজ দূর বনেগি নমাজ পড়তে পড়তে নমাজ নুরানি বনাও নমাজ পড়তে পার নমাজ মিলে নমাজ অদা করতে সিলসিলা খতম নমাজ দূর বলেগে উবরানি হ্যাঁ তো আমল কাজ আদমি সফত পি জেসে বাহার আমল তৈরি হতা হতে اللہ চিজে পাহ তারা হুজুরতেন এবং তারাও তিনি ছিলেন একেবারে সব বিষয়ে তিনি হুজুর সাল হিসেবের অনুসরণ করতেন যারা ছিলেন তারা সকলে এরকমই ছিলেন সমস্ত সাহাবাদের এই অবস্থাই ছিল যে রসুল্লাহ সালি আসাল্লামকে যা করতে দেখছেন তার অনুসরণ করছেন তো মানুষ মেরেম দোষটা দুর্গ যখন দিনের উপরে পাবন্দি করে আমলের উপরে পাবন্দি করে তো এই আমলটার ভিতরে যে আমল তার ভিতরে এই আমলের গুণ তার ভিতরে পয়দা হয় আমলের ভিতরে পয়দা বাহিরে আমল করে ভিতরে আসল তবের মতো দোষ যে পুরা মাজ যদি আমরা এই আমল করি পাবন্দির সঙ্গে করি তো এটার আসর আমাদের ভিতরে পয়দা হবে বাহিরে আমল হবে ভিতরে আসর হয় একজন লোক মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলতে বলতে তার ভিতরে মিথ্যার আসর পরে আর সে হয়ে হয়েছে একজন চুরির আমল করে চুরি চুরির কাজ করে তো চুরি করতে করতে এটার আসর ভিতরে পয়দা হয় এবং সে একেবারে চোর সাজে তো মানুষ সত্য কথা বলে সত্য কথা বলার আসর তার ভিতরে পয়দা হয় মানুষ নামাজ পড়ে নামাজের আসর তার ভিতরে পয়দা। হয় যে যাবে মানুষের আমল তো যাবে না কারণ আমল করার যে অঙ্গ প্রত্যঙ্গ ছিল যে হাত পাওয়া দিয়ে অঙ্গ প্রতঙ্গ দিয়ে সে নামাজ পড়তো এই সমস্ত হাত পাওয়া অঙ্গ প্রতঙ্গি সব এখন অচল হয়ে গেছে তো আমল তো করার শক্তি নাই যে আমল নিয়ে যাবে সে তবে এই আমলের দ্বারা যে আসর আর যে সেফাত আর যে গুণাবলী তার ভিতরে পয়দা হয়েছে এগুলি তার সঙ্গে কবলে যাবে সত্য কথা বলছে পয়দা হয়েছে এটার দ্বারা নূর পয়দা হয়েছে ভিতরে নামাজ পড়ছে তো নামাজের নূর ভিতরে পয়দা হয়েছে তো এই নামাজের নূর তার সঙ্গে তার কবরের মধ্যে যাবে নামাজের আমল তো শেষ হয়ে গেছে মৃত্যুর সঙ্গে সঙ্গে নামাজের আমল শেষ হয়ে গেছে জীবন ভর নামাজ পড়ার দ্বারা যে নূর ভিতরে হাসেল হয়েছে এই নূর খবরের মধ্যে তার সঙ্গে থাকবে তা আমল করে যখন মানুষ পাবন্দির সঙ্গে যখন আমল করে তো এই আমলের দ্বারা ভিতরে আসর পয়দা হবে এটার সিফারত আর গুণাবলি ভিতরে পয়দা তো মানুষের আমল তো শেষ হয়ে যায় মৃত্যুর সঙ্গে সঙ্গে আমল করার শক্তি নাই সব অঙ্গ প্রতঙ্গ সব কিছু অচল হয়ে গেছে যেটা দিয়ে সে আমল করত কিন্তু জীবনভর যা সে আমল করেছে এটার যে আসর এটার যে সেফত এটার যে গুণাবলী তার ভিতরে পয়দা হয়েছে এটার আসর পয়দা হয়েছে এটা তার সঙ্গে সঙ্গে থাকবে নামাজের নূর তার সঙ্গে থাকবে তারা আমারের নূর তার সঙ্গে থাকবে এবং তার সত্য নূর তার সঙ্গে থাকবে এইগুলি তার সঙ্গে তার খবরের মধ্যে যাবে এই জন্য মেরে মহারা দশটা বুজুর্গ বলে যে এই আমলকে তখন এই আমলের দ্বারা সে নূর হাসিল করতে পারবে এরা আসল ভিতরে হবে যখন সে অনবরত পাবন্দির সঙ্গে এই আমল করতে থাকে যদি পাবন্দির সঙ্গে না করে তাইলে আবার হবে এই জন্য সঙ্গে হার আমলকে পাবন্দির সঙ্গে করতে হবে এসে কামতের সঙ্গে করতে হবে অনবরত করতে হবে মদ পর্যন্ত এটার উপরে জমে থাকবে। রুকাওয়ট বেশ পলং পর পড়া রাটা রেকর্থি কে সুস্থ কি তিফ কি হল সুস্থ কে কেক আদি মানে কসল कसल किसे कहते हैं কে किसे कहते हैं সুস্থ नहीं है फिर भी বেশ জিম্মদারি করতে জিম্মদারী রুকাওয়ট নই হই উজর নই ফির করতে সুস্থ है कि जो आदमी को তিন সাথী গে মশু খিসা ও সুস্থ হই আমার সামান ভা সবাই ভি সব কথা আজকাল আজকাল আজকাল নিকল গা পে কসল হই ওজনারা ওজন নেই সুষ্টি মেয়ে তরবত পচা দিন তো বাতচিত বাইফ করিয়া জিন্দি দুবর ভ তোবা কি তোবা কবুল भाई কসল কে সুস্থ কাজ মতো পলঙ্গা সুস্থা মতো লোকতদারি কি তাত হতে হুয়ে জিম্মদারি পুরী করসল है মানা হ্যাঁ জিম্মেদারি করি তাহলে জিম্মদারী পুরি করতে এই হক আল্লা তালা কাকা কি হক হুসে পুরা করি তা হুকুল সঙ্গে মানুষ জিম্মদার আদায় পৌঁছে বানা সেটা সুস্থ অলসতা কাকে বলে অলসতা মানে একজন লোক পালঙ্গে শুয়েছে এটাকে অনসলতা বলে না অলসতারও অর্থ মধ্যে অভিযানের মধ্যে অসতারও অর্থ করা হয়েছে অলসনা কাকে বলে অলসতা বলে হলো জিম্মাদারি আদায় করার শক্তি থাকা সত্ত্বেদারি আদায় করে অথবা কোন যদি কারো কোনো থাকে সে জিম্মাদারি আদায় করতে পারে না এটা কি অনশত শক্তি নাই তো সে করতে পারে না এটা কি অনশত না অলসতা বলেই হলো যে দায়িত্ব পালনের শক্তি থাকা সত্ত্বেও সে দায়িত্ব পালন করেন থেকে রসুল্লাহ রসুল্লাহ পানা চাইছেন কাসম হল অলসতা যে শক্তি থাকা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও সে দায়িত্ব পালনে অপহেলা করে দায়িত্ব পালন করেন তারা অনসতা না করে ওই যে তবুকের সময় তিনজন সাহাবি যেতে পারলেন না তারা তাদের কাছে সবকিছুই ছিল সব ব্যবস্থাই ছিল কোন অসুবিধা তাদের জন্য ছিল না কিন্তু আজ যাবো কাজ যাবো করতে করতে পঞ্চাশ দিন বারো হয়ে গেছে ফিরে চলে আস এখন মানে যে এই যে অনসতা করবো শক্তি আছে সামর্থ্য ছিল সব ব্যবস্থা ছিল তারপরে যাওয়া আসে না এবং এটার মধ্যে অনসতা করলেন এটার জন্য তরবিয়ত করলেন কি পঞ্চাশ দিন পর্যন্ত পাইকট কোথায় দিলেন যে কারোর সঙ্গে কথাবার্তা নেই কেউ তাদের সঙ্গে কথাবার্তা বলবে না কে সালাম দিবে না সালামের জবাব দিবেন তো বলে পঞ্চাশ দিন পর্যন্ত এইভাবে আল্লাহবা করলেন আল্লাহ তাদের তোবা কবুল করলেন আর এই অবস্থা তাদের উপর থেকে উঠাই দেওয়া হলো এবং তাদেরকে তাদের পাইকট খতম করে দেওয়া হইলো তো এটা কি ছিল বলে অলসতা যেটা এটা বড় একটা রোগ এই রোগ যখন পায়দা অনেক অনেক থেকে পানাই থেকে মানুষ বঞ্চিত হয়েছে কারণ সে কাজ করা না অলসতার কারণে যখন কাজ করে না তখন সে এই কাজের যে উপকারিতা ছিল কাজের যে ভালাইয়া খায়ের ছিল এটা থেকে সে বঞ্চিত হবে এই ভাই এই অনসতার সুযোগ নাই বরং যতখানি শক্তি আছে সামর্থ্য আছে অতখানি আমি করতেই থাকব শক্তি থাকা সত্ত্বেও আমি না করি এটা হলো অলসতা আর এই অনসতা মানুষকে অনেক খায়ের থেকে বঞ্চিত দুসি বা আদমি কিছে ডাল দূসরি পিছে ডালনেকামত শেতানকে তরফ সে তস্বী কে জসল সতল উর্দু জবানো দূসরে বক টাম দূসরে বক পা है, है, है।, है।, कसल, तस्वीफ, तस्वीफ है करेंगे তস্বী चाहिए लेकिन তস্বী क्या जरूरी है बाद में কে জরুরি कल कर लेना রমজান হজকে নীতি রুকাওয়ট বান্ত মহরুমি কাজ সহরুমি কাজ মাহরুমি সবব আদমি তৈরি দূসরের ডাল দূসরের মৌকা नहीं होती মহরুমতা হিসেবে দূসরে টাল তসী যে মনে করতে में হমল করবে যায় অমল করতে অমল কে জলদি করো আল্লাহ কহে যে অলসতার কারণে মানুষ বঞ্চিত হয় অনেক ভালাই থেকে অনেক খায়ের থেকে সে বঞ্চিত হয় ঠিক এমনি ভাবে আরেকটা জিনিস যেটা এক সময় যেটা এখন করা সেটাকে বিকেলে করব কালকে করবো আরে এখন কি জরুরি এখনই যেতে হবে এমন কথা কি আছে আচ্ছা পরে যাবো না দেখা যাবে তো মানুষ যে কাজকে সময়ের উপরে টানে যেটা এখন করা সেটাকে পরবর্তীতে করবে এইরকম যে সময়ের উপরে সে তার কাজকে টানে সকালে বলে যে বিকালে করে নেব আচ্ছা দুপুরে করে নেব সময় করলো না দুপুরের উপরে টানলো আর দুপুরে করলো না বলে যে আচ্ছা হোক বিকালে বিকেলে করে নেবে তো মানুষ যে টানে এই টানতে তার দেশ পর্যন্ত তার করাই হয় এবং সে ওই বঞ্চিত হয় এই জন্য বলেন যে ভাইলে দিও না মানে এখন না বিকানে করবেন যেমন আমাদের কাজকর্মে বলা সাথীরা যখন দুষ্কির হয় তখন আরে আজ কি করার কি আছে কাল করবো না আচ্ছা ইস্তমান থেকে যাব পরে যাবো আরে সামনে হজ আছে হজের পরে যাবো তোমার সময়ের উপরে এরপরে এমন ফেতনা আসবে যে সকালের একজন লোক মোহমেন্ট ছিল বিকাল হইতে হইতে সে হয়ে ফেতনার কারণে বিকাল হইতে হইতে কাঁপের হয়ে রকম অবস্থা আসার আগে আগে জলদিও যদি নিয়ে কামল করে নালে দেওয়া সকালের কামকে বিকালের উপরে টাইলে দিলাম দুপুর উপরে টাইলে দিলাম আজকের কামকে কালকের উপরে টানলাম এমনি ভাবে যেটা এখন করার ছিল সেটাকে ইস্তেমালের জন্য টাইলে দিলাম অথবা আগামী রমজানো এই জিনিস মানুষকে থাকতে দেব এবং আকসর দু জখ জখ মে তশ্বী কীয় হ্যাঁ করেন ও হুয়া নী হাতে নিকল গা আল্লাহ আকসর দু জখমে তশ্বী কাজ রোয়েন जमाने में आप মে में জমান ত হস কোতেক জ হজকু আছে মিনা মে পৌঁছতে থে কপাই আফলে আবু ভগতিক বকরো কাজ তুমি জায়গা লোক ফলা ফলা কবিলে তুফের দাওতো খেমো মে খেমে রাহ গা জানা হুয়া বে আপন দি সময় রসো উঠানা আল্লাহকে কবুল করজে হুয়ে হজকে আদমি था নামা নো বহাস ভাই দুনিয়া की কে আপ বহিন लगती है হাজ করবো মনে কাজ হতম হয়ে कि হর সাল আর্জেন তো বুধ আদমি জাদা সম ফির সমানা আমারা কামানু রে ফারমে সমা কম সমা কাম কবুল জিম্মারি তোফিক দেন আল্লাহ কমে ফরমাত্রে কমি না পড়ো ও ওই বা মে তাই হ্যাঁ লগাউা তো কট যায় বলছে তসফির বলা হলো যে সময়ের উপর কেলে কাজকে ছবি কালে করে দুপুরে করে দেবো তোমার যে এই জিনিসের কারণে দুদকের মধ্যে দুদকিরা বেশি কাঁদবে দুদকিরাই এটার উপরেই কাঁদবে বেশি যে একটা জিনিস করার ছিল না কাল করবো করতে করতে সময় পার হয়ে গেছে মদ এসে গেছে আর করা এসে গেছে তার দেওয়াই হয়নি আল্লাহ হক ছিল টানা এই দুঃখে কাঁদবে দোজকিরা দোজকের প্রতি মেরে মতো দোষটা বুঝবো বলে যে ভাই যে কাজকে কখনো টানা চাই না বরং এটার উপরে জমে থাকা চাই এখনো হজের হুকুম আসেনাই তো তখনো আরব জাহিরিয়াতের লোকেরা ইসলামের পূর্বেও তারা হজের জন্য আসত হজ কিন্তু আগে থেকেই জাহেরিয়াতের লোকেরা কাপেররা আরবের লোকেরা তারা কুকুরের হালতের মধ্যেও তারা হজের জন্য আসতেন আর হুজুর সালি সালামী হজের মৌসুমে যেহেতু মিনাতে সব একত্র হয় তো সেই মিনাতে যাইতেন তাদেরকে দাওয়াত দেবার জন্য কখনো হজরত আবু বকর সিদ্দিক সঙ্গে হইতেন আর কখনো এরকম ভাবে হজরত আব্বাস আব্দুল মুসারিফি আল্লাহ সঙ্গে হইতেন रसुल्ला तक बुझाइन तक दावा दी कम बुझा मानुष के बुझान कोशिश कर बुझाईवार कोशिश कर हुजूर सामलाइसम बुझाइन আল্লাহ কিতাবের কথা তো সব কথা তাদেরকে বুঝাইতে লাগলেন তো অনেকক্ষণ ধরে বুঝানোর পরে তারা বললেন যে খুব ভালো কথা খুব সুন্দর কথা আসে বললেন যে দেশে যাই তারপরে আবার আগামী বছর আসব তখন আমরা চিন্তা করব। মানে এখন তারা নিচে চেয়ে তাদের মধ্যে একজন লোক ছিল নাম তো সে সবাইকে উদ্দেশ্য করে বললো এখনই তোমরা কবুল করে নাও কিন্তু তারা কবুল করতে রাজি হলো না হুজুর সাল আসাম যখন দেখলেন যে ওই একজন খুব আসলে কারণ আরবের লোকরা যে খুব জেহিন হইত যদিও তারা কুপুরের মধ্যে ছিল লেখাপড়া তেমন ছিল না কিন্তু এবং মধ্যে কথাও বুঝতে পারছে যে উনি যে কথা চালাইতেছেন এই কথা সারা দুনিয়াতে চলবে সারা দুনিয়ার লোক এটাকে গ্রহণ করবে তো রসুল্লাহ তার কথা একটু মনে মনে আশাবাদী হইলেন তা আবার তাদেরকে বুঝাইলেন এবং তাকে বললেন যে লোকেরা তো কবুল করতে তৈরি হইল না তারা ওই পূর্বের মধ্যেই জবাব দিল যে এখন এটা সময় না আমরা তো এখন হজে আসি অন্য এক কাজে আসছি আপনার এই কথা গ্রহণ করার জন্য পরে চিন্তা করব আমরা দেশে যাই তো তারা টানতে লাগলো কিন্তু হুজুর সাল্লাহ আলিস ওই লোকটাকে যে মাই ওনাকে বললেন যে তোমার তো বুঝে আসছে তো তুমি কবুল করো তো সে বললো কথা যে আমি যদি একলা কবুল করতে চাই এরা আমার কমের লোকেরা কবুল করতে তৈরি না তো তারা তাদের থেকে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ছিন্ন হয়ে বিয়া কি করে থাকবো তো সেও কবল করল না যেমন বাদ কবুল নেই কি মজলিস খতম কাটি দোসরি জায়গা তো সেই জায়গায় ইন লো কাজ পুরো কয়সে মেসরা চটক লি হিসার যা মে সিস রাস্তে সে আসরে রাস্তে যা দূসরে রাস্তে মে কে রক্ষা रास्ते में মে रखा है রাস্তে में শহর আয়ে হে ফদিস से বদল जाएंगे বোস্তান বহেজি জমীন হচ্ছি হতো ফিদক হাসে ফিদক সে গুজর যায় ফিদক को রী আলম होते हैं हम लोग तो है उन से भी हुए निकल इन बारे में जो हैं के करेंगे इसलिए चलो দাবকে তো ফির পৌঁছে মুহূদী জিক মিনা মে আয়োজন দাবত দেহী सुनाने लगा और শকল কো यही थे হ্যাঁ ابھی থেজি جانا ہے ابھی লাগ جانا ہے মানুষ মানুষ ঘর জা دیکھو یہ দেখো جی کہہ رہا ہے নবী হি বেয়েটপ সবাই করেন টুকড়া রোটি টুকড়া রোটি বহন বহা রাখা সারি হ্যাঁ নবী আর লো মে তুমি কেতা হলো রকম দেখ আরেক গোত্রের কাছে গেলেন এইভাবে রসগুল্লা শেষে দাবিতেন প্রত্যেক গোত্রকে হজের মৌসুম শেষ এখন বাড়িতে ফেরার পালা বাড়িতে ফেরার সময় হইল ওই যে মাহিশার যে গোত্র ছিল তারাও এখন বাড়িতে ফিরবার জন্য তৈরি হয়েছে তো ওই সময় মাইসারা যে তার দিনের মধ্যে কথা লাগছে রস উল্লা কথা দ্বারা তার দিলের ভিতরে গাছ হয়েছে তার মধ্যে এক বেচাইনি যে কি করলো আমার কমের লোকেরা এটাকে নিল না তো এই সে বলতে লাগলো যে আমার বাড়িতে ফিরবো যে রাস্তায় আসছি আমরা সে রাস্তায় যাব না আমরা অন্য রাস্তায় যাব লোকেরা বলে কেন বলে যে সে রাস্তায় একটা শহর পড়বে নাম। তো বলে যে ওই শহরের মধ্যে ইহুদিরা বাস করে তো আমরা তো আরবের লোক অম্মি লোক কিছুই জানি না তো ওইখানে ইহুদিদের আলেমরা আছে তাদের কাছে এই বিষয় জিজ্ঞাসা করে দেব তো সবাই রাজি হইল ঠিক আছে তো ওই পথে তারা চললো চলতে চলতে বলে যে সেই শহরে পৌঁছলো সেখানে পৌঁছার পরে ইহুদি আলেমের কাছে গেল বড় বয়স্ক লোক বয়স হয়ে গেছিল তার তো সে সব কিছু শুই না সে কিতাব বের করে তো ওই আসমানি কিতাবের মধ্যে যেখানে তারপরে তার চেহারা রং এরকম হবে তার চুলগুলা এরকম হবে তুই সব তার চোখ এরকম হবে তুই সব বর্ণনা সে ওই মধ্যে পড়তে লাগলো যখন তার লোকেরা শুনলো তারপরে সেই ইহুদি আলেম জিজ্ঞাসা করলো যে ইনি কি এই যে আমি কিতাবের মধ্যে পড়লাম যে বর্ণনা বললো যে ইনি তো নবী শেষ জমানার নবী হবেন ইনি নবী তোমরা তার অনুসরণ করেলাম তো এই সবকিছু শোনার পরেও মাইসারা বলতে যে দেখ না এইহুদি আলেম সেও বলতেছে আর উনি তো বলছেন তো তারা বলতে লাগলো যে এখন তো আমরা বাড়িতে যেতেছি এখন তো যাব যাবো এখন আবার ছিলাম ওখানে যাবা আমরা বাড়ির দিকে যেতেছি বাড়িতেই পরে দেখবো না চিন্তা করবো না তো এইভাবে তারা ওই কথাকে কবুল করলো না ওখান থেকে তারা বাড়ির দিকে রওনা হয়ে बात कर रहा है कि इसकी बात मान কামলে यह মদ है और করি মানলো নবী হা রক से कहता हूं তুমি অরফ কোম দু হসো তকসিম হই আদা এক হসা এস নবী কাবি করে গা দা হসা তুমার কম কাজ নবীমনি করে গা হ আগে তুমার কোমে এক গ্রুপ হোক নবী কাজ দেশ নবীমনি করে গা তুমি কৌমে বাত হোগি মেয়ে রায় নবীমি से লড়ে वाले বনো নবী পিছে চলনে মালে বনো মশা তো মেয়ে যে কৌমি কৌম করে বড় মসলে বনেগে রায় নবী কী মানো মানে চলে গে সব সফর মে যাব সাল আয়া আইন্দা সাল দেখে যাব আগলা সাল আয়া হজ কমানো আয়োজস জমান হকুমতন কবাইল কবীলে কাজ বড় যোগ ওই কানুন তো কবীলেকে বড়ে নেই সাল তো নিকল গিয়া তর হর সাল নাটে আতি রই আলা তো সাহ্মে জিন্দি কাজ খতী জিন্দি মদিন তশ মদিনে দশ বরস পুরে হ্যাঁ মানে তো নই মিলা যাব উদূর সাহসমে আখির হজ কিয়া হজরতল کہنے لگا ওকে رسول اللہ আয়া ওসু আসলাম সে মিল পান হেসারা মিনা মিল তব কে ایک জিতনে লোক মেরে সাথ কা থেসে মে এক করকে اللہ نے مجھے بچا لیا অল্লা বচা লি মে এসলাম দাখিল হই হ খবর সোনে কা আদমি থে সব তশি লাইক মর গে তো মে পুছতা হুমসুল্লাহ কিন্তু মর গে আপনে ফরমা যেন মরে গা ও জখ তরকার আদা কি আল্লাহ বছা ওসলাম লাই রসুল্লা সালাম হজমে তশিম লাই হজে আপনি জিনিসকে আখি আসি নবীগ্র হজকে রসুল রবনসম ইতো উদূ সাহসলাম সহিবু বকরের সাথে রে কিসারা এসলাম বহু আচ্ছা রা ইবা তো ইসা হাত ডালে আমল کو ডালনে হাজ নেই কাল কাল নেই পরসো বার দফা মাহরুমে মোকে ন মহরুমি কাজ হত্য দিন খাওয়া এসলে এহতিয়া করি চাই দিন হুকমে এহতমাম करो এহতমাম करो আপ দেখো पहले से এহতম এহতম কে কাজ का মতন এহলে সে ফিক্র করো এহতমাম ফিক্রনা পহলে জি শাদ পে এহতমাম করতে সফর কে্তমান করো দিন পহলে সে ফিক্র করো তাকে মৌকা দায়িস তাদেরকে যা বলছিলাম মুবারক এটা তো শুনে তারা পড়লো যে হ্যাঁ এই রুখি তো তখন ওই কথা বলছিলো যে শেষ নবী এবং তোমরা তার কথা মেনে নাও তো তারা বলে যে এখন তো আমরা বাড়ির দিকে সমস্ত আরব বলেছে করার কারণে দুই দুই দলে বিভক্ত হয়ে যাবে এক দল হবে যারা তার সাহায্যকারী হবে আরেক দল হবে যারা তার মোকাবিলা করবে তার বিরোধীতা করবে এবং সে বলছিল বিরোধী দলের সঙ্গে ওই ইহুদিয়া তো খানি বলছো এবং সামনে ওই ইহুদি এ বলছিল যে আমাদের কম যে ইহুদ বলে যেহেদের সঙ্গে ইহুদিদের সঙ্গে এই নবীর বড় মাসনা হবে বড় সমস্যার সৃষ্টি হবে এগুলিও সে বদছিল সেখানে এরপরেও মহিষরা যখন আবার তাদেরকে বলে দেখো ইহুদি আলিমও যখন বদলেছে তো চলো যে আমরা সে নবীর হাতে মুসলমান হয়ে যাই তার কথাকে আমরা কুবুল করে নি কিন্তু কমের লোকেরা ওই কথাই বললো যে এখন তো আমরা বাড়ির দিকে রওনা দিছি আর এরকম ভাবে এত দূর আসছি আমরা এখন তো বাড়ি দিয়ে যাই আগামী বছর দেখুন তারা বাড়িতে সেই জমানায় তো এরকম কোন হুকুমত এবং এরকম কোন সরকার ছিল না আরব দেশের মধ্যে কত গোত্র সজ যা বলতো তাই গোচর তাদেরই কথা মানত সরদার যে আসে আগামী বছর হজের মৌসুমে ঘোষণা দিল যে এই বছর কেউ হজে যাবে না কারো হজে দেওয়া হইল না এক বছর পার হয়ে অসুবিধা কোনো না কোন অসুবিধা প্রত্যেক বছরই এরকম সৃষ্টি হইতে থাকলো আর তাদের হজে আসারও আর কোন সুযোগ হইল না এইভাবে হুজুর সাল্ল মক্কি জিন্দিগি শেষ করলেন ইহা থেকে জিন্দিতে গেলেন হজে আনলেন দশ বছর তো বলে যে বিদায় হজে যখন রসুল্লাহ গেলেন তো ওই সময় ওই যে মাইসর আলিল সে ওই বছর হজে আস বিদায় হজর তো সঙ্গে গেছিলেন সব মুসলমান তো ওইখানে ওই হাজর মহেশ সেখানে উপস্থিত হয়েছিলেন হুজুর ইয়ারসোল্লাহ আমাকে চিনতে পারছেন হুজুর বলেন হ্যাঁ হ্যাঁ তুমি তো সেই মিনাতে ওই লোক তো না বলে হ্যাঁ ইয়ারসোল্লাহ আমিও সেই লোক আমি ওই সেই লোকই তো ওই সময় আমার কমে যত লোক সেখানে উপস্থিত ছিল এই এত সময়ের মধ্যে তাদের কেউ বেঁচে নাই সবাই মারা গেছে আর আমি শুধু বেঁচে আসি আল্লাহ যারা মারা গেল তাদের কি অবস্থা হবে আখেরাতে হজুর রকম বললেন যে আমাদের দিনের উপরে আমার তো দিনের উপরে যার মত হবে সে তো পাবে যা আমার दिन जब मौतना सब तला तो अल्लाह खूब शुक्र आदाय करा मत दिए शेष्लम कबुल करलम तो रसुल्ला जीवन खूब बसि समय पान नहीं कारण हजर पर रसुल्लम आशीनबे दिन ही बातचीत तो रजूल सोल्लामेर उसे এতে বিদায় হচ্ছিল কিন্তু তিনি মেরে মহতরম দোস্ট উনি বলেন এই কথা যে এই যে তারা আজ করলাম না কাল করব আগামী বছর দেখবো ওই যে সময়কে টানলো আর কত বের থেকে খেদায়ের থেকে তারা বঞ্চিত হয়ে এবং এই তালার কারণে তারা দুনিয়া থেকে হেদায় ছাড়াই দুনিয়া থেকে চলে গেল হেদায় যে এই টানাটা কামের মধ্যে বহুত এবং বহুত বড় বঞ্চিত করে মানুষকে মানুষ যখন সময় কে টানে এখন করবো না পরে করব এখন করবো না পরে করবো এই জন্য বলেন যে ভাই এই বঞ্চিত হওয়ার এক জিনিস যেমন সুস্থি অলসতা আরেক জিনিস হলো এরকম সময়কে টানা যে এখন করবো না পরে করবো এই সময় টানার কারণে জানা নাই যে কি হবে পরবর্তীতে বরং এর মোকাবিলায় কি করা চাই বলে যে ভাই দিন এবং দিনের কালের এহতেমাম করা চাই এহতেমাম হলো হাম থেকে আমি ফিকির করা জানি এমামের অর্থ হলো যে দিনের কাজের জন্য আগে থেকেই ফিকির করা চাই যাতে সময় মত আমার কাজ পুরো হয়ে যায় আগে থেকেই ফিকির করবে যে কোনো কাজ আসতেছে সামনে এটার জন্য আগে থেকেই ফিকির করতেছে আগে থেকেই প্রস্তুতি যখন এমন করবে হার জিনিসের এতেমাম করা দিনের কাজের এহেমাম করবে তো এই তাকে সময় মতো কাজ করাই দিবে এবং তাকে আগে বাড়াই দিবে না টালিয়ে এখনকার কাজ পরবর্তী সময়ের জন্য না টালিয়ে বরং হাল কাজের মাপ করি আমরা তারা ছোট দিয়ে আর্মিনে হালকি তন্দরুস্তি থাকি মৌকা ভা সবকুত থা বড়া কসারা হ্যাঁ উজর কবুল নী্লা তালা ফরমাঙ্গম দি থ তুমি মৌকা দিয়া তো তুমি কেউ ফায়োপি হেমন্ত নজির কে আমি উমরে নাই দি থি উম্রে যা চাতে থে তুমারে পাশ খতরে কি আগা আই তে কি আগা আগে মহরুমি হই আগে খতরা হিসেবে নিশানাত তুমার পাশ আ চুকে থে তুমারে রশেদার তুমারে সামনে মর গে থে তো মৌত আগে নাই আবে তুমি বুড়াপা আসা বুড়াপা খতরে কি নিশানি বুড়াপা আসানো উজর কবুল দিন কাজ হিনা তকাযা হিন আগে রক্ষা যাবে জব তো দিন আগে রক্ষেন ও খেয়ের সাথে ও দিন ও খেয়ী को দিন बनाओ। দিন তোমে খেঁচে দিন তোমার খেঁচকে দিন আগে যাবেন পিছে জলগে ফিরে মহরুব দুই জিনিস থেকে বাঁচতে হবে আমাদের এবং এই দিনের কাজের মধ্যে করতে হবে কারণ আল্লাহ তালা আমাদেরকে সময় সুযোগ সবকিছু তা সত্ত্বেও যদি আমরা এটাকে টানি আর এটাকে আমরা এটার মধ্যে অলসতা করি তো যে আমাদের কোন ওজুর কবুল করা হবে না কি আমাদের তো কোন ওজুরই নেই আল্লাহ তালা বলবেন যে আমি তোমাকে তো জিন্দি দিছিলাম সময় দিছিলাম তো তুমি এই সব কিছু সব ব্যবস্থা আমি তোমার দিছিলাম তা সত্ত্বেও তুমি কেন করলে না সময় এটাকে কেন কাজে লাগাইলে না আর তোমাকে তুমি নসি হাসিল করতে পারো উপদেশ গ্রহণ করতে পারো এরকম ব্যবস্থা কি আমি করছিলাম না আর তোমাকে আগামীতে তোমার জন্য যে বড় বিপদ আর বলে এটা সম্পর্কে তোমাকে সতর্ক করার জিনিসকে আমি তোমার সামনে তোমাকে দিছিলাম না তো সতর্ক করার কি জিনিস বলে যে তোমার বয়স হয়ে গেছিল এক সময় যুবক ছিল ছিলে তুমি বৃদ্ধ হয়েছ এটাও তো তোমাকে তুমি মরবে আর কত মানুষ এরকম তোমার সামনে মরছে তোমার আত্মীয় স্বজন মরছে তো তখন তুমি সতর্ক হইলে না যে হ্যাঁ এরা মরছে তো আমারও তো এরকম এক সময় হবে তো সতর্ক করার সব জিনিস সব ব্যবস্থা আমি তোমাকে ছিলাম তারপর সতর্ক হইলে মধ্যে যে কোন ওজোর কবুল হবে না সেদিন কত ওজোর পেয়ে অজুর করবে আরেকবার আমাকে সুযোগ দিয়ে দেন আমি তখন বুঝতে পারিনি অত মানসতা করছি যত ওজোরই করো ওদুর কবুল হবে না আল্লাহ তারা বলবেন যে আমি তো তোমাকে সময় দিছিলাম আমি তো তোমাকে জিন্দগি দিছিলাম আর আমি তোমাকে সতর্ক করছিলাম সতর্ক হওয়া নাই না এই জন্য মেরে মহাত্ম বলেন যে দিনের কাজে দিনের কাজে এহতমাম করতে হবে দিনকে আগে রাখতে হবে দিনকে আগর বানাইতে হবে দিনের কাজ আগে পুরা করতে হবে দিনের কাজকে আগে রাখবে এবং দিনকে তার জন্য দিনের কাজ যতটুকু আমার করার দায়িত্ব এবং জিম্মাদি আমার উপরে এটাকে আমি সবসময় আগে পুরো করব এবং এটাকে আমি আগে রাখব যখন আমি এটাকে আগে রাখবো তিন খেয় জ ভাল জি নিয়ে তালা অকাত আমাল নমাজ নমাজে বক রো রোজে কে বক্ত আমাল দিয়ে হ্যাঁ অবকাভি দিয়ে করতে দিয়া তো অমল বাকি রাতে আগে আপনার जो হুয়া তো उसके ফলকাতো ফারায়কাত মু বাকি অমলী অমলাত তরতী বানাও ও তরতী বেসে ওমল কো এই হদায় তাকে ফত না হচ্ছে ফোত হক আয়ে মরতা বক্ দিয়া যা এলকে বন্দে হতে হাত তকসিম করলে বক এসলি के लिए তো জিন্দি আপনি আমি আসাদ হয়ে যত है নীতি নীতি হর বক্ত হর অমল কে বক্ত ভাই সময় মতো আমল করা কারণ আল্লাহ যেরকম আমল দিস সময় দিছেন দু দিছে সময়ও দিস আমি নামাজ দিছে নামাজের আমল দিসেন এটা যেন সময় পাত রোজার আমল দিচ্ছে এটার জন্য সময় মাথায় তো মানুষ যখন প্রত্যেক আমলকে তার সময় মতো আদায় করে তো মেরে মহাদ বুধুর্গ এ আমল বাকি থাকে আর যখন সে সময় মতো আদায় করে না তো তার আমল নষ্ট হয়ে যায় তার আমল ছুটে দেয় সময় পার হয়ে গেছে এখন তো আমল সময় নাই এই জন্য মেরে মহাতব যে কখন আমাকে কোন আমল করতে হবে তা আমার পুরা জিন্দগি পুরা দিন পুরা সময় বলে যে আমার কাজ আমার সময় গুলা আমলের মধ্যে কাটবে তো যে এরকম ভাবে যারা দিনের কাজে ইস্তেমাম করলে বলা তাদের জিন্দগি দেখেন তো তাদের জিন্দি এরকমই দেখবেন যে তারা তাদের প্রত্যেক কাজের জন্য সময় ঠিক করে এবং তারা পুরা করে সময় মতো আমলকে পুরা করবো তো এটা হইল যে আমার ইজতেমাম করা হইলো আমার ইশতে কামত হাসেল হইলো যে সঙ্গে করলাম আর সময়কে সময় পার হয়ে গেল আমল করলাম না ভাই সেখ তো হাসেল হলো না আর আমারও করা হল না আমারও হাত থেকে হাত ছাড়া হয়ে গেল সবাই চলে গেছে তা আমল তার থাকলো এজন্য এই জন্য সব কাজের জন্য আমাকে সময় ঠিক করতে হবে ওই সময় মতো ওই আমল ওই আমলকে পুরা করতে হবে যেগুলি সময় আল্লাহ তারা ঠিক করে দিয়েছেন সেই সময় মতো সেই আমলকে করতে হবে আর হলে সময় পার হয়ে যাবে আমল হাত হবে জিন্দগি জেস রে সামান্য মিঠাই ডোপেটতে পোলটো লো রে সি রিং ছোটি সি নজর আয়েচো তো লম্বা হতে চলা যা লোক এসে জিন্দি হল্লাহ জিন্দি কো রেসি বানী কে আমল ছোটে तो हो हो जाएगी, जाएगी जाएगी और अगर उसको में में हो, लंबी होती जाएगी। इनी, इनी उम्रों बड़े-बड़े মুখতর খতমো তো লি চলে যায় রমজান খত আজ ও হিসাব জমানা হ্যাঁ अब मशीनों से সমীা একস কোরআন শরীর কে বা বরকত হই হব লম্বা যা जाती है জিন্দি শুকড় যদি জব শুকর हो ইত্যাদে হরিং ছোট সামাও লিখে উমরান ছোট দি গিয়ে বরকত की গেম से মুখসর মুখতর বড়ে বড়ে কামে পাবন্দে কি পাবন্দা জরুরি সৈন্যবস হ্যা কবি এসা নী হা কিন্তু পেলে আর আজান পেলে মসজিদ নদর যা বিস সাল হম আজান পেলে মসজিদ নাকা ওর नहीं কি নমাজি কিমাম কী 20 পড়ি हो गए कभी মিসালে হি হম শুরু হা বরসাল দশমী ফাতে হাজী সুবিধা কবি পড়ে দশমী ফাতে নমজ ওকে সুহান তেত্রিশ মরতা চৌতিস মরতা বহতে বক কবিবীতাল মানে রকা বড়া জিহাদা ওর রাত দিনে মশগুল থে কে থাকে ফারমা মেদান জঙ্গি পড়ি তো ইজিমা কি তকসিম করতে ইন্দি ছোড়ো করো অমল ছোড়ে না এজতেমা ছোটো নবুত কি তাহ তরতী কয়েম করতে তরতী কয়েম হি তো অমল ফে কড়ে হতে হ্যাঁ কানোকে দিন দুনিয়ী যাব তরতীব হর কামা নিকলে তফরীকে আকাতজা এসে ফজুলিয়া জিনিস মেয়ে দাখিল আকাত দিন ফারিক করো ফজুলিয় নিকল যাবে দিন তরতিবনে যাব তরতী বনে গিয়ে তকাযে পুরে হোগে বলেন दुनिया जिंदगी বলে যে এটা মেশার উদাহরণ দেওয়া হয়েছে কিসের সঙ্গে বলে যে রে সঙ্গে যে রে ছোট ছোট রিং হয় যেটা ওই মিষ্টির বাক্স পুকুরে লাগায় কাগজের পটলা এটার উপরে দিয়ে এটা ছোট্ট ছিল এখন টান দিয়েছে তো এটা বড় হয়ে গেছে তবে যুদ্ধ জিন্দিগির মেশাল হলো এই সেই রবারের ছোট ছোট রিং এর সঙ্গে দেখতে তো এটা যখন ছেড়ে দেয় এটা সংকীর্ণ হয়ে ছোট হয়ে যায় যখন এটার টানে তো এটা বড় হয়ে যায় তোমাদের মানুষের জিন্দগি এরকমের জিন্দি সময় তো খুব কম অল্প সময়ের জিন্দি কিন্তু এই জিন্দগি যদি মানুষ আমল করে কাজ করে তো বড় বড় কাজ এরকম আঞ্জাম দিতে পারে পুরা করতে পারে যে মানুষ চিন্তাও করতে হবে না হয়রান হয়ে যাবে যে রকম কাজ কি করে ইমাম শাহি রহমতুল্লাহ রমজান মাসে একষট্টি খতম কোরআন শরীফ পড়তেন আজকালকার যুগে কম্পিউটারওয়ালারা হিসাব করে তাদের মাথায় না এক মাসে একষট্টি খতম দিনে এক খতম রাতের এক খতম দুই খতম পড়লে পরে যে ষাট ষাট বার পড়া হয় তারপরে যে এক খতম আরো বেশি তাই একষট্টি খতম হয়ে আগে মসজিদে পৌঁছে আমরা যে বিশ বছর পর্যন্ত কোন মুসল্লির পিঠ দেখিনি যাবে তার মানে বলে যে একেবারে প্রথম কাতারে নামাজ পড়ছে তো প্রথম কাতার আগে তো কোন মানুষ নাই যে তার পিঠ দেখবে যে দ্বিতীয় কাতারে বলে আগের কাতার বলার পিঠ দেখবে কাজে লাগায় সেই অল্প সময়ের জিন্দিগি কিন্তু এদের মধ্যে বড় বড় কাজ হয়ে কারণ এটা রবারের মতো যদি ছেড়ে দেয় তো বলে যে সময়ের জিন্দগির তার হয়ে যাবে দেখা যাবে যে কিছুই হয়ে যাবে না ওই রের রিং এর মধ্যে সংকীর্ণ ছোট হয়ে গেল যদি সে আমল করে তো রিং যেরকম টানলে লম্বা হয়ে যায় বড় হয়ে যায় বলে তার এই বড় বড় কাজ সে করে উনি বলতেছেন যে ওই যে তসবি বলে যে হুজুর সাল্লাহ ইসলাম থেকে যেদিন শুনছি চৌত্রিশবার বলে যে এরপর থেকে কখনো এই আমল আমার থেকে ছুটে নেই বলে যে অমুক যুদ্ধের সময় আপনি যে রাত দিন যুদ্ধে ব্যস্ত ছিলেন সে সময় কি এই নসবি পড়ছেন নাকি বলেন যে হ্যাঁ আমি ওই যুদ্ধের ব্যস্ততার মধ্যেও এই যদিও ছোট কিন্তু এবং বড় বড় কাজ করে ফেলে আর যে জিন্দির সময়টাকে নষ্ট করতেছে তো তার মাথায় ধরে না যে কি করে এই তার মাথায় ধরবে না যখন জিন্দিগির সময়টাকে আমরা কাজে লাগাব তখন এই সময়টা এই সময়টার মধ্যে সব কাজ হয়ে যাবে সব কাজ হয়ে যাবে এখন তো কাম কর্মস্তেমায় কাম ইনফিরাতি কাম ছাড়ো আরে ভাই কোনো কাম ছাড়ার জন্য নয় ইনফের আর জিন্দিগির তরটিব দিতে হবে সময়ের সময়ের তর্তিব বানাইতে হবে যে তর্তিবের মধ্যে ইনফিরাদি সময়ের জন্য ইনফেয়াদি আমলের জন্য একটা সময় ঠিক করতে হবে ইজতেমায়ী আমলের একটা সময় আছে কোন আমা তো যখন এরকম ভাবে জিন্দগির তপ্তি বাড়াবো বুধ বাকিয়াত দেখেন তাদের জীবনী দেখেন ওই সমস্ত জীবনের মধ্যে তারা তাদের এই স্বল্প মধ্যে আমাদের মধ্যে এরকম ষাট সত্তর জিন্দিগি বলে এই জিন্দিগির মধ্যে কত বড় বড় বিরাট বিরাট কাজ তারা করে গেছে তো তাদের জিন্দিগির যে বরকত দিছে না মতো বলে যে এটার মধ্যে করতে করা যায় ছেড়ে দিলে এটা সংকীর্ণ হয়ে যাবে এটার মধ্যে আর সংকীর্ণ ছেড়ে দিছে যে রবারের রিংটা এটার মধ্যে যদি জায়গা চিন্তা করে তো এখানে তার কোনো জায়গা নেই মানে এত ছোট এই রুখানে কিন্তু এটা টান রেজে লম্বা হবে এটা তো তার বুঝেই দিতেছে না এই ভাই এই সব আমলই করতে হবে ইস্তামাই আমল হো ইনফেরাদি আমল হোক মানুষের জিন্দগির যখন মানুষ সে তার জিন্দির তো টিপ বানায় তো সব আমল সে পুরা করে নেয় আর যখন সেই আমলকে পুরা করে তো সে দিনের দিকে অগ্রসর হইতে থাকে আগে বাড়তে থাকে খেয়ালের দিকে আগে বাড়তে থাকে ভালো দিকে আগে বাড়তে থাকে সময় রে দিয়ে জিন্দি পুরো কিছুই করা হয়তির বুজুগে করতে নীতি তেল সব চিজো কে্তম রোজি রোজগার মেহনতার খড়ে শহীদ রহমতুল দিলস কাজ দর্শক দে করতে হ্যাঁ ইবাদ کے তাম বজুর্গ সাহবা শুরু আখির তকলে হর নমাজ নয় হর নমাজ হালকি এক চ کہ نور ہے মসলা সিয়া نور ভাই নূর হূর ہوگا वजूज था इस मौजू के आगे नूर उनन नूर हुदूसल्ला सलम एक वजू से सलम नमाजें पढ़ते थे ठीक है हुदूसल्ला सलम के लिए मशक्कत थी इब्न उमर फरमाते हैं मेरे को मशक्कत सही है कोई पाबत की कर ली तो फरमाते थे हर नमाज के लिए नया वजू पढ़ते थे पहले से वजू और ये कम रहा के तमल को मौत तक ले जाते हैं इसलिए इन बुजुर्गों के आसार আর ক নশ কদম আর কিসে জিক বুজুরগোনে হিয়তো সাহেব হিকায়েত সাহেব আসার কে নকশ কদমে নকশ কদম ঝলনে মিলতি হ্যাঁ কামির তক তো একে আসার সিনে যাতে কিসে সোনে তাকে জিনী কী হয়ে যাবে আমল পরামত দিন আহতমাম যাবে দিন এহতমাম সে করেন আল্লাহ মান তারা যে সময়ের কিভাবে ব্যবহার করছেন মুসাইব রাহমতুল্লাহ আলী মধ্যে একজন ছিলেন তো উনি শুধু যেখানে নামাজ পড়তেন নামাজের সময়ের আগে দেখতেন আজানের আগে দেখতেন এইটুকুই না। বলে যে এটা তো করতেনি সঙ্গে সঙ্গে উনি বলে তেলের ব্যবসাও করতেন একদিকে যাইতুনের তেলের ব্যবসা করতেছেন নিজের পায়ে নিজের স্বয়ং সম্পূর্ণ অন্যের জন্য বোঝানো হয় যে কারো কাছ থেকে মানতে হবে কেউ আমাকে খাওয়াবে তো নিজের কাজ নিজে করতেছে তেলের ব্যবসা করতেছেন আর ব্যবসা আর খালি এপত্তে এটুকুই নাই বরং আবার হাদিস পড়াইতেছে হাদিসের ধর্ষ দিতেছে আমাদের মতো লোকেরা যে আমাদের জিন্দিগির অনেক বেহুদা কাজ আমরা আমাদের জিন্দগির মধ্যে রয়ে তো আমাদের এখন আর সময় ভেতেছে না তো যখন এই সমস্ত করণীয় কাজ দিনের কাজের জন্য সময়ের তস্তি বানাই দিব তো আমাদের জিন্দগি থেকে বেহুদা কাজ বেরিয়ে ওইটার জন্য আর সময় নেই অনর্থক কাজের জন্য কোনো সময় নেই আবার যে এখন সে দিনের কাজের জন্য সে তার সময় ঠিক করে নিছে এই সময় এই করতে হবে তসবি পড়তে হবে এই সময় নামাজ পড়তে হবে এই সময় কাজ করতে হবে এই সময় এটা করতে হবে তো সব সময়কে সে দিনের জন্য একেবারে সাজাই নিয়েছে এখন আর তার অন কাজ করার সময় নেই সাহাবা রাজি পুরানো সময় লাগাইছেন অল্প সময়ের জিন্দিতে ওনার সম্পর্কে আসে যে উনি প্রত্যেক নামাজের জন্য নতুন উজু করতেন প্রত্যেক নামাজের জন্য নতুন রাজু করতেন আগে উজু থাকলেও আবার উজু করতেন এবং এটা একেবারে একদিন দুই দিন করছেন এক বছর দুই বছর করছেন তা নয় একেবারে জিন্দিগির শেষ মুহূর্ত পর্যন্ত করছেন একটা জিনিসের উপরে সব সময় করছেন এরকম না কিছু দিন করলাম কিছুদিন করলাম না কতক্ষণ করলাম কতক্ষণ করলাম না না এটার উপরে ইস্তে কামল একেবারে অনপরত একাধারে জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত তারা এটার আমল করে গেছে কখনো এক অজুদিয়া কয়েকক্ষণ আমার ভয়ছেন শক্তি ছিল সামর্থ্য ছিল তো উনি অজু প্রত্যেক নামাজের জন্য নতুন অজু করতেন অজু থাকলে তো অজু থাকলে আবার অজু করবে কেন বলে যে আগে থেকে অজু আসে নূর হাসেল করা হাসেল আছে নূর আছে আসে কারণ আমার মধ্যে নূর আছে তা আরো নূর হবে নূর ও নূর হবে নূরের উপর নূর হবে তো এই যে উনি যেদিন থেকে শুরু এই একেবারে মতটাকে করেছেন তো বলেন যে ভাই দিন পুরানো লোকদের বলে যে তাদের ইতিহাস তাদের জীবনী এটাকে আরবিতে আসার বলা হয় এই মানুষ তাদের জীবনী রেখা হয় এবং তাদের জীবনী পড়া হয়তো সাহাবার মধ্যে শাহাবাদের জিন্দগি তাহিন সাহাবার মধ্যে তাদের জিন্দগি পরে যে এগুলি তারা বুঝা যায় যে তারা সময়ের কি পরি আমাদের জিন্দগি সময়টা তথ্য বানিয়ে দিব তো আমাদের জিন্দগি থেকে অনর্থক কাজ অনর্থক জিনিস যেটা না করলেও চলত এরকম জিনিস যে আমাদের জিন্দগির সময়টাকে নিয়ে নিল এটা থেকে আমাদের জিন্দগি जाता है कि अपने কিয়া টিকশি হি হ্যাঁ ইন के साथ अपने রক্ষে কামতকে চালায় তাকে জায়গা বনে কোক সে মিশাল কায়ম হতী রে আসে নজক সাহবাস ফরমা তুম আগে রক্ষে গে হো আর তুম আগে রকম তুমারা আগে রাখনা সাহায্য তো লোক তুমারে পিছে সহ চলেন তুমারে ইজা করেন্লাহ তালা আগে কেপি গথা ফরমাই জিনগি কি জিম্মেদারী অল্লা সে মাননা হ্যা মানা হ্যাঁ হ্যাঁ দিন পর দিন দিন হর আজী অমল হাজি হর আলাদি জগা জরুরি জগা দে জরুরি কাজ মতো জগা দেম ফত না হো আদমি এক নেতলা এক নে কমিয়ে নে মিল যাবে এক की মজানা एक, एक, कि कि, से ফজায়ল বে কে যায় তাকে উমে পেদা হজায় উদার গন্ধা দালা ইয়ে দে ফজা সনায় শৌক पैदा হইদে সোনাই যত খেদা হ্যাঁ হোকে অমল সে মাহরুম হোক আর তো বা এসলে খাদা করানা ফাইলকে चलना है পা করান ফজাইল কে জায়স পে পে করলনা হিসেবে চলনা হমতো লে চলি মিলি জুলে জারিবতই পুরী উমত কাজা জিম্মদার ও পুরি উমত হর উমতি জমেদারি জিম্মারি আপস মে হিসেয়ে ইতামত কি है পাবানুনিয়া এক নমুনা কা আসানো খেয়া কাজ বানতে হিসে বত রোজানা সোনে শর খুশ নো বানতা খেয়া জনা দে মকসদ খেয়ের ফেলে ও শরবটে এসলে আল্লাহ তালা দিন দিয়ে দিন কে মেহনত দিয়ে হ্যাঁ রসুল্লসে তো পাবেন বনানা ও ফজুলিয়া অকাত কচানা ও ফজুলিয়া সে মালকানা যজুলিয়া সে মাল ও পচ গে তো مال مال ہے زندگی মালকে ভজুলিয়া کیونکہ یہ زندگی বেহরন بہترین سہارا ہے اس হয় مال اور جان صحیح استعمال ہو صحیح یقین کے ساتھ یقین اندر سے صحیح بن সবীন اور جان مال کا استعمال صحیح ہو হয়ে হদায় হদায়তিনী কোক্স হদায় দূল বেত کا کا اور استعمال کہ مسلمان مسلمان کے کے کے مال ہے اللہ کا کلمہ بلند ہو کلمہ بلند ہو কে অবকা মুসলমান বুলদ করতে পারেদারি আল্লাহ কলমা পলন্দ اسی پر لگانا ہے یہ طریقہ ہے ہمارا আখি উমতনে নবী কাম্ভালে গিয়েতদায় তরতিব সাহি বান মুমানোকে জান ও মুসলমান সবসাকে বাদ পর লসানি মাল জান মখলুক পর এহসান হো ল হো তিস জানোর লো ততার জমিদারি করি তাকে মুস্তি রে লোক বনে কমা ও লাই কমা ও লাই কমা ও জমা করে নই কমা ও লায়কালে ঝুঁক ফেক তু খরচ কর খুদা কর খুদা তুফা খরচ করে বসারত বহ পড়ি খুদা খরচ কর খুব মজে শাশ আপসাল রাম সুনিয়াম তবে সালামি লো আপসে সালাম কহ এসলাম মামন হালাম সালাম হাম হুকম দিয়া সালাম সালামো তো সালাম হুকম দিয়ে খানা খিলেন হুকম দিয়ে খানো খেলা সকাফত সকাফত সাহা কে লোত এসে স হ্যাঁ রার্লুকাতড়ো কিন্তু জহালত है তালুকাতগড়ে হকুক আজানি হতে দুশনজে হতে হয় নারাজগিয়া হতালত জহালত খতম হই হশেদার পহানো অচ্ছা সলুক করো রশেদার সাথ যে হুকম থে শিলকে হসন सही हो जाए খানা খিলো খানা খেয়ে সকাওয়া সিষ্টদার সুক করো লোক জা করো পিছনে রাত ন পড়ো তো জন্নত কি জনতী কে সাথে দাখিল যে মজমা পুরানো দিল মজমা আগে আল্লাহ তালামা দিল্লা তো আমাদের যদি জিন্দগি শহীদ রক্ষের উপরে এসে যায় আর আমাদের জিন্দগি যদি তো ঠিক হয়ে যায় তো যখন আমাদের জিন্দগি ঠিকভাবে চলবে আমাদের পরবর্তী পিছনে আনে বেলা যারা হবে তাদের জিন্দিও সহের উপরে চলতে থাকবে এবং সেইভাবে চলতে থাকে। এই আমাদেরকে আমাদের জিন্দগির সময়গুলাকে আমাদেরকে আমাদের মধ্যে লাগাইতে হবে দিনের উপরে লাগাইতে হবে সে কামত হাসিল করতে হবে দিনের উপরে আমার জিন্দগির একটা চরকিভ হবে তো প্রত্যেক সময় ঠিক করা হবে প্রত্যেক সময়ের মধ্যে আপনার আমল আমলকে পুরা করা হবে দোষটা বুঝবো জিন্দিগির কোন সময়ের মধ্যেই এরকম ভাবে অনর্থক জিনিসের মধ্যে লাগা যাবে না মধ্যে দিনের কাজের মধ্যে আমাদের সময়টা লাগবে আবার যে দিনের সময় দিনের মধ্যে যেকোনো আমলই হোক না কেন ছোট আমলি হোক না কেন এটাকে ছোট মনে করতে হবে না বরং এক নেকির কারণে মানুষ জান্নাতে দাখিল হবে এক নেকির অভাবে মানুষ আজকে থাকবে ওই এক নেকি হইলেই সে জান্নাতে দাখিল হইতে পারে এরকম ভাবে ছোট আমল একটা নেকি এটাকে ছোট মনে না করে ছোট মনে করা যাবে না যে এটাকে ছোট মনে করে ছেড়ে দিলাম আরেক কেমতের ময়দানে ওই এক নেকির জন্য ঢেকে দেবে মানুষ তো এই জন্য কোন আমল কোন নেক আমলকে ছোট মনে করা যাবে না সব নেকামলি আমাকে করতে হবে জিন্দগিটা দিস আল্লাহ এই জন্য যে জিন্দগির আমি তরজিবানাই ছোট বড় ইস্তেমাই ইমত সব আমল আমাকে পুরা করতে হবে আমাকে ইস্তেকামত হাসিল করতে হবে যখন এরকম ভাবে ইস্তেকামতের সঙ্গে এটার মধ্যে চলতে থাকবো তো মেরে মহতার দোষ আমাদের যান মানের সহিমাল হইতে থাকে যান মানের সঠিক ব্যবহার হইতে থাকে তা না হলে ব্যবহার হন যেখানে ব্যবহার হয়ে যাবে যে আমার জান মাল সব জিনিসেরই হেফাজত হয়ে যাবে এবং এরকম ভাবে সঠিক জায়গায় আমার যান মাল ব্যবহার হয় আল্লাহ তালা যে মাল দিস সেই মালও আল্লাহ বহুত বড় নিয়ামত আল্লাহ মাল এটা নষ্ট করা যাবে না জায়গা মতো খরচ করতে হবে যেখানে খরচ করলে তার কাজে আসবে তো সেই রাস্তা বাতাই যে কোথায় মাল খরচ হবে বলে যে সর্বপ্রথম এই মাল তো খরচ হবে আল্লাহ তারিমাকে দুনিয়াতে বুলন্দ করার জন্য আল্লাহ তিনকে দুনিয়াতে চালু করার কাজে এই মালকে খরচ করা হবে সর্বপ্রথম আবার যে এরপরে এরপরে মানুষের উপকারে আখলাখি কাজের মধ্যে যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলাম সব ব্যবহার করলাম এই মাল মানুষের উপকারে ব্যবহার করলাম মানুষের উপরে স্নান করলাম আবার তিন নম্বরে এই মালের ব্যবহার কোথায় হবে বলে নিজের জরুরতের জন্য নিজের জন্য ব্যবহার হবে একজন ব্যবসা করতেছে মাল কামাই করতেছে তো মালকে সে নিজের উপরে খরচ করবে এবং এরকম ভাবে এসান করবে আর আল্লাহ দিনকে দুনিয়াতে চিন্তা করার জন্য খরচ করবে হুজুর রকম সালিস বলতেছেন কথা যে তুমি আল্লাহর জন্য এই মালকে খরচ করো তো আল্লাহ তোমার উপরে খরচ করবে। আল্লা তোমার জন্য আল্লাহর দিন কে দুনিয়াতে চালু করার জন্য আমি এই মালকে খরচ করতেছি তো মেরেমা বুজুগ বলে যখন আমার জাল মাল দাবাতের উসুর মোতাবেক আমার জিন্দগি চলবে আমার সময়েরও হেফাজত হয়ে যাবে সময়ও কাজে লেগে যাবে আর আমাকে সঠিক ব্যবহার হয়ে যাবে আর যদি এই জায়গায় খরচ হয়ে যাবে আর আমাদের মালও অনর্থক জায়গার মধ্যে খরচ হয়ে যাবে যেটার মধ্যে কোনো উপকারিতা নাই যখন আমি দাবাদের উঁচুর মোতাবেক আমার জিন্দগিকে উঠাবো আর এটার মধ্যে সেখামতের সঙ্গে চলবো পাবন্দের সঙ্গে চলবো তো মেরে মোহতরম দোস্ত বুঝবো আমার জান মান এটার ব্যবহার সঠিক হয়ে যাবে আর এটা সঠিক ব্যবহার হইয়া আমাকে আল্লাহ তারা হেদায়ত দিবেন যখন আমি এদ রাস্তায় সঙ্গে জানমানের ব্যবহার করব তো আল্লাহ তালা হেদায়ত দিবেন যে হয়ে যাবে আল্লাহ আপাকে এজাহের উপরে আমার আসবে মেরে মোহতরম দোস্ত হুজুরকাল কথা খুব প্রসার করো সারামের প্রসার করো আপসে একে অপরকে খুব সালাম করো বলে যে আমরা এখন মুসাফাকে অগ্রাধিকার দিয়ে দিছি অথচ মুসাফার চেয়ে সারামের সুন্দর বেশি মজবুত সুন্দর সালাম দেয় না খালি মুসাফা করার জন্য অস্থির হয়েছে সবাই তো আসলে বলতেছে কথা যে সালামের প্রসার কর সানামকে খুব ছাড়াও ধরিয়ে তো একে অপরকে সারাম দে কোন কারণে আত্মীয়তা ছিন্ন করে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না বরং আত্মীয়তার সম্পর্ক কে আরো মজবুত করিয়াম রাত্রে যখন শেষ রাত্রে মানুষ সব ঘুমাইয়া থাকে ওই সময় উঠে তুমি নামাজ পড় তো বলে কি হবে চাঁদা বেসালাম বলে যে সারামতির সঙ্গে কোন রকম আপদ বিপদ ছাড়া রাস্তায় অনেক আপদ বিপদ হইতে পারে জান্নাতে দাখিল হওয়ার রাস্তায় কবর আছে হাসর আছে কত কিছু আছে ওখানে কোন আপদে ধরে আমারে সেজন্য বলছে চাঁদ হলুর চা জন্মদের মধ্যে তুমি একেবারে সারামতির সঙ্গে নিরাপদে দাঁকে লোক এই জন্য আল্লাহ তারা বহু বড় কাম দিছে এই কামকে আমরা কদর করি মূল্যায়ন করি এবং এই কাজ এই কাজের মধ্যে সই ওষুধের সঙ্গে আমরা আমাদের সময়কে লাগাই তো যখনমামের সঙ্গে সই ওষুধের সঙ্গে এই কাজের মধ্যে আমার সময় আমার জান আমার মাল সব জিনিস লাগবে তো এটা আমাকে হেদায় রাস্তায় নিয়ে যাবে আপ করতে হকুক আমার সাথে হকুক আদা করতে হুয়ে কাম কর হকুক আমার সাথে হ্যাঁ হকুক কদাইগি কিনা কাম করেন ঘরের হকুক হ্যাঁ ঘর বচ্চো কে হকুক হ্যাঁ বচ্চো কথ তমাম চিজো কোথতে হুয়ে को भी হে बना তরীক হ্যাঁ ঘর উজড়া বে উজড়া বলকে রাতো জিন্দার বনানা ঘর জিন্দার বনানা এই হক হকূক হকুক আদা করতে হুয়ে দিন কাম করারীকা হ্যা নবত কিনয় দারুল হকূক হিনক হক होगा तो उसके তো में आदमी আদমি हो जाएगा আদায়গিকে সব ইস কামে তো ফির ইনশাল সব রাস্তায় খুঁজ যায় বলেন যে ভাই যে কোনো আমল করবো একেবারে মত পর্যন্ত করবো কখনো এটাকে ছাড়বো না তো এটাকে মত পর্যন্ত করতে হবে আর এই যে দিনের কাম আল্লাহ দিয়েছেন বলে যে এই কাম যে করবো বলে যে কাম করতে আবার অন্যের হক নষ্ট না হয় প্রত্যেক হকওয়ালাকে তার হক দিতে দিতে তার হক পরিশোধ করবো তার হক দিব আর দিনের কাম করবো এইটাই নবুয়ের রাস্তা নবীদের রাস্তা হক হক তার দিয়ে দিতে হবে এবং এর সঙ্গে দিনের কাম করবে এই না যে ভাই দিনের কাম করার জন্য এমন একেবারে পাগল হয়ে গেলাম যে কোনো হকের চিন্তাই নেই আর ওইদিকে বি বাচ্চার হক নষ্ট হইতেছে তাদের খবরে নিতেছি না মানে আমি তো দিনের কামে আছি খরচ ভরণ পোষণ ছেলে মেয়েদের খরচ ভরণ পোষণ আর তাদের তর্ব তাদেরকেও দিনের উপরে আনতে হবে তাদের এটা হক তাদের ওই হক তাদেরকে দিতে হবে তো তাদেরও হক দিতে থাকবো আর আমি দিনের কামও করতে থাকব দিনের কাজের জন্য আমি সময় ফারে করতে থাকবো এটা আমাদের তরিকা বিদায় করলাম না অন্যের হককে আমি না দিনের কামও করতে হবে এবং অন্যান্যদের হকও যার যা পাবনা আছে যার যা হক আছে তাকে তার হক দিতে হবে দিতে দিতে আমি দিনের কাম করলাম তো ভাই মাশাল আল্লাহ তারা আমাদেরকে আগে কবুল করছেন এই কাজের জন্য আমরা দিছি চার মাস আগে অনেকে বছরে চার মাস দেওয়ারও আগে নিয়োগ করছেন মা